ষষ্ঠ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ বেলঘরের ভক্ত সঙ্গে বেলঘর হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন ঠাকুর যেদিন তাঁহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন সেদিন গায়কের জাগো জাগ জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছেন ঠাকুর গায়ককে দেখি আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন তুমি কিছু গান করো গায়ক গাইতেছেন প্রথম গান দোষ কারু নয় গো মা আমি সখাত সলিলে ডুবে মরি মরিশ্যামা দ্বিতীয় গান ছুষ্ রে সমন আমার জাত গিয়েছে যদি বলিস ওরে সমন জাত গেল কিসে কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে তৃতীয় গান জাগ জাগ জননী মূলাধারে নিদ্রাগত দিন গত হল কুলকুণ্ডলিনী স্বার্য সাধনে চলমাসীর মধ্যে পরম শিব যথা সহস্রদল পদ্মে করিস্বরচক্রভেদ ঘুচাও মনের খেদ চৈতন্যরূপিনী শ্রীরামকৃষ্ণ এই গানে শরচক্রভেদের কথা আছে ঈশ্বর বাহিরেও আছেন অন্তরেও আছেন তিনি ভিতর থেকে মনের নানা অবস্থা করছেন স্বরচক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় এরই নাম ঈশ্বর দর্শন মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না রাম লক্ষণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন সকলের আগে রাম মধ্যে সীতা পশ্চাতে লক্ষণ যেমন সীতা মাঝে থাকাতে লক্ষণ রামকে দেখতে পাচ্ছেন না তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না মণিমল্লিকের প্রতি বলিলেন তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দাঁড় ছেড়ে দেন যেমন দারওয়ানরা বলে বাবু হুকুম করে দিন ওকে দাঁড় ছেড়ে দিচ্ছি বেদান্ত মত আর পুরাণ মত वेदांतमते संसार धोकार ताटी अर्थात जगत सब भूल स्वप्नब किन्त पुरान मत बा भक्तिशास्त्र जश्वर ही चतुर्विंशती तत्व रंतरे बाहर पूजा करी बोध तीन रेखेन ततक्षण सब ही आर स्वप्नबलवार जो न নিচে আগুন জ্বালা আছে তাই হাড়ির ভেতরে ডাল ভাত আলু পটল সব টকবক করছে লাফাচ্ছে আর যেন বলছে আমি আছি আমি লাফাচ্ছি শরীরটা যেন হাঁড়ি মন বুদ্ধি জল ইন্দ্রিয় বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল অহং যেন তাদের অভিমান আমি টকবক করছি আর সচ্চিদানন্দ অগ্নি তাই ভক্তি শাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোকার টাটি তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময় ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনিই মায়া হয়েছেন তিনি জীবজগত হয়েছেন ঈশ্বর মায়া জীবজগত এক দেখে কোনো কোন ভক্ত সমস্ত রামময় দেখে রামই সব হয়ে রয়েছেন কেউ রাধা কৃষ্ণময় দেখে কৃষ্ণই এই চতুর্িংশী তত্ত্ব হয়ে রয়েছেন সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে তবে ভক্তিমতে শক্তি বিশেষ রামই সব হয়ে রয়েছেন কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি অবতারেতে তিনি একরকম প্রকাশ আবার জীবেতে একরকম অবতারেও দেহবুদ্ধি আছে শরীর ধারণে মায়া শীতার জন্য রাম কেঁদেছিলেন তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে যেমন ছেলেরা কানামাছি খেলে কিন্তু মা ডাকলেই খেলা থামায় জীবের আলাদা কথা যে কাপড়ে চোখ বাঁধা से कपड़े पीठे आठ्ट स्कुरूप दिए बांधा अष्टपास लज्जा घृणा भय जी कूल शील शोक जुगुप्सा नाई अष्टपाश गुरु ना खुले दिलना